সিল্ হিহ মহি সবিল বসে অনবমনি ওসুবহন وَمَا মন মিন মুশ্রিক كتاب الله دستوري وخير الخلق أسوتنا تسم Pfódio الررجو議ين بسنت هن جلانوري بهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنت هن جلانوري بهدي الحق أرشدنا দুষ্ট হালক শুভা বিশুন্ন চিহানুরে নিহদি হব অংশ জন মহাবিল্পান আফ্নে ও চলিম আসিয়াই সচুনা যুনা বিখল সচুনা মহুনাসু দুঃখ السلام علیکم ورحمة الله وبرکاته إن الحمد لله نحمده ونسائنه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادية له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليماً كثيراً اما بعد فقد قال الشيخ العلامه صالح الفوزان حفظه الله تعالى وجوب الايمان بقربه من خلقه وان ذلك لا ينافي علو وهو فوقيته وان ذلك لا ينافي علوه وفوقيته قال رحمه الله تعالى وقد دخل في ذلك الإيمان بانه قريب مجيد كما جما بعنا ذلك في قوله تعالى واذا سالك عبادي عني فاني قريب و اجبوا دعوه الداع لي وليؤمنوا بي لعلهم يرشدون صلى الله عليه وسلم ان الذي تدعونه اقرب الى احدكم من انقره راحلته في الكتاب والسنه من قربي ومعييتي لا ينافي ما ذكر من علوغي وفوقيتي তার বান্দাদের থেকে অত্যন্ত নিকটী এবং তার সাথে সাথে সে আল্লাহ আব্বুল আলমিন তার আরো সে সমুন্নত তিনি যা কিছুই সাহাবাহিক বলেছেন তারা কোন যুক্তি না তলব করে বা যুক্তি না জেনে যেহেতু নবী করিম সাল্লামের কথা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 তার একটি বিষয় হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টি এবং তার সাথে সাথে আল্লাহরুল আলমিন তার বান্দাদের অত্যন্ত কাছে এই বিষয়টি নিয়েই গত সপ্তাহে আকিল আলোচনা হয়েছে আজকে আমাদের পর্ব হচ্ছে এই কিতাবের বাইশ নম্বর পর্ব এতেও ভাস আল্লাহ বলছেন যে নিকটবর্তী এর ওপর ইমান রাখা আবশ্যক ফরজ ইমান নিয়ে আসা ও আজিব ফরজ বেকুর বেহি মিন খাল যে তিনি তার সৃষ্টি জগৎ থেকে কাছে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 मानुष्ठ पर आल्ला रबुल आलमी क्षेत्र क्यों जो अब व्याख्या करते हैं प्रथम से आल्ला रबुल आलमीन के सृष्टिर स्पी दिए तुलना कर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 তোমাকে যদি জিজ্ঞেস করে বা যখন জিজ্ঞেস করবে এবারি আমার বান দারা আন্নি আমার সম্পর্কে আমার সম্পর্কে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে তোমাকে আমি বলছি যে আমি অতিটী কারিবন অত্যন্ত নিকটবর্তী একটি বিষয় হচ্ছে আল্লাহ কাছে দ্বিতীয় বিষয়টি যে মজিবন মজিবনটা করতে জানলাম ডাকে সাড়াও দেন সবার ডাকে সাড়া দেন যে যখন ডাকে যে কোনো ভাষায় ডাকে যে কোন অবস্থায় ডাকে আল্লাহ সারা দেন আল্লাহ যে আমি কবুল করি বা দোয়াকারির বা আহ্বানকারীর ডাকে আমি সাড়া দিই আজাবাই অজীব মানে জবাব দেওয়া আজাবাই অজীব মানে কবুল করা আজাবাই অজীব মানে হচ্ছে সাড়া দেওয়া হ্যাঁ আর যে দোয়া করে দোয়াকারির দোয়াই আমি কি করি অজীব সাড়া দি দোয়া কবুল করি ইজ যখনই আমাকে ডাকে যখনই আমাকে আহ্বান করে এই ছিল কোরআন করিমের আয়াতার জাতীয় আল্লাহ বলছেন যে আমি কাছেও এবং বান্দার ডাকে আমি সাড়া দিই দুটো বিষয় শুরুতে বর্ণনা করলেন এখন একটি হাদিস এই মর্মে পেশ করেছেন নবী করিম সাল্লা বর্ণিত শহীদ বুখারি এবং শহীদ মুসলিম রয়েছে শহীদ ওখারি দুই হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস শহীদ মুসলিমের দুই নম্বর হাদিস এই হাদিসটিতে বলছেন রসুরাহ সাল্লাম ইন্নল নদী তো ও না আহ্বান করছো যে আল্লাহকে তোমরা ডাকছো আক্রব এলা অত্যন্ত নিকটবর্তী অতি নিকটে মিন অনকে এমন কি তা বাহনের যে গর্দন রয়েছে বাহনের গাড় রয়েছে তার চেয়ে চল যে আল্লাহকে তোমরা ডাকো বা যে আল্লাহ করো তিনি তোমাদের যেকোনো ব্যক্তির বাহনের উঠ বড় ভূমির বাহন ছিল সবারই ছিল উঠ উটের পিঠে একজন বসে উটের কাঁধটা কত দূরে লম্বা হাত হইলে হয়তো হাত যেতে পারে হ্যাঁ এটা যে বুঝতে পারছি যে কত কাছে এর চাই বেশি আল্লাহ তোমাদের কাছে যে আল্লাহর কাছে তোমরা দোয়া করে থাকো বা যে আল্লাহকে তোমরা ডেকে থাকো এই হাদিস কি প্রমাণ করলো যে আল্লাহ রাবুল্লা আলমিন বান্দান অতি নিকটে এখন আল্লাহর নিকটে আর এর আগে বেশ কিছু আলোচনা এসছে করানি করিমের আয়াত থেকে প্রথম হয়েছে রসমিন আল্লাহ রাবুল আলমিন কোথায় সমস্ত সৃষ্টির উর্ধে তার মহান আরো সে আছে সব জায়গায় হ্যাঁ আকাশে সমস্ত আকাশের উর্ধ্ব সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্ব কারণ আল্লাহ এটাও বলেছেন যে তিনি আকাশের ওপর রয়েছেন আমিন্তু মানফিস ইত্যাদি আয়াত আর হাদিস রয়েছে যেগুলি আর কোরআন এবং সন্ন্যাই যা উল্লিখিত হয়েছে বা আলোচিত হয়েছে কি আলোচিত হয়েছে মিন করবে যে তিনি অতি নিকটে। তিনি সাথে রয়েছেন আর আল্লাহ কাছে রয়েছেন এই দলিল যে কোরআন এবং রয়েছে এটা ওই বিষয়গুলির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 सऊदी आरबे थी अपन साथिना आल्लापरे सबकिर्धे बिरोध नहीं हू क्यों बिध नहीं বলছেন কারণ আল্লাহ তার মতো কোনো কিছু নাই শুধু আমাদের ক্ষেত্রে তার মতো কোনো কিছু নেই এই আয়াতের অংশে বলা হয়েছে যে আল্লাহ জাতের মতো আল্লাহ সত্তার মতো কোনো ব্যক্তি নেই বা কোনো বস্তু নেই তেমনি আল্লাহর গুণের মতো কারো আল্লাহ আছে ক্ষেত্রে যেমন আমাদেরও দয়ামায় আছে আর আল্লাহ রহমুর রাহিমিন অতি দয়ালু তাই না রহমান পরম অতি দয়ালু তো এটা কি বলবেন যে সৃষ্টির দয়া আল্লাহর দয়া সৃষ্টি দয়ের মত কখনো বলবেন না যখন সৃষ্টি দয়ার আল্লাহ বলছেন না হাত কেমন বলবেন। না অস্বীকার করে দিবেন আল্লাহ কুদরতি হাত এভাবে কম রা যখন রহমত আল্লাহ রহমত মানছেন আর মানুষেরও দয়া মানছেন আল্লাহরও দয়া মায়া মানছেন আর মানুষেরও দয়া মায়া মানছেন এমনকি পশু পাখিরও দয়া মায়া আছে কিন্তু কারো কারো সাথে তুলনায় সৃষ্টির এক সৃষ্টি ক্ষেত্রে একটি দুটি বিষয় নাই না আল্লাহ রব আলমিনের সমস্ত গুণগুলির ক্ষেত্রে নাথ মানে হচ্ছে গুণ প্রত্যেকটি গুনের ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহর মতো কোন কিছু নেই আল্লাহর মতো কোন বিষয় গুলি আলোচনা করেছি যে কোন গলি জাতি সত্যগত সিফাত গুণ আর কোন গলি আল্লাহ রাবুল ফি আলমিন আর তার সাথে সাথে মনে রাখবে যে আল্লাহ মানে করবেন যেমন কাছে তখন দনুগুন মানে কাছে এজন্য দুনিয়াকে দুনিয়া কেন বলা হয় দুনিয়া আখেরাতের তুলনায় কাজ ভূমিষ্ঠ হইলে দুনিয়া পেয়ে যাচ্ছে কিন্তু মত না হলে আখেরাত পদ তো আখেরাতের তুলনায় দুনিয়া বলা হয় দুটো কারণ বর্ণনা করা হয়েছে আর আরেকটা হচ্ছে নিকৃষ্ট নিকৃষ্ট তো দুনিয়া পরকালের নিয়ামতের তুলনায় নিকৃষ্ট সে দুনিয়াকে কি বলা হয় দুনিয়া বলা হয় বহু আলী দনুবৈ আল্লাহ আব্বুল আলমিন কথা বলেছেন শেখুল ইসলাম ইব্রাহিম এই দুটো বাক্য আলী জুন ফি দোনহি তারিবন ফি অলু তিনি কাছে হওয়ার সাথে সাথে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 যেমন করে জনগণ হ্যাঁ জনগণ কে গরম করার জন্য কি করে চিল্লে চিল্লে দোয়া করে না আল্লাহ দিল টান অত জলে টান দিলাম না একটু দেখাইলাম যে এরকম টান দেয় আমার সাথে আপনারা নিজেই বলবেন তাই না সাধারণ করতো আল্লাহ সাহেব যদি চিৎকার করে দোয়া করে এটা বিয়া দিবি না এগুলো আমাদের বুঝে আসেন আমাদের দেশের মানুষের যে চিল্লে চিল্লে আল্লাহকে ডাকছে যেটা বিয়া কিছু সাহাবিরা চিন্তা করলে আল্লাহ তো অনেক আল্লাহ আরো সে হাজিম আল্লাহ তো অনেক দূরে আল্লাহকে তো ডাকলে চিল্লা ডাকতো পাওয়া যার কিছু সাহেব বল আল্লাহ তো সবই শোনেন যেখানে সাহাবার মধ্যে কি হলো আপোষে এই আল্লাপ আলোচনা হইলো এখন কি করা যায় চিল্লে ডাকবো না আস্তে আস্তে ডাকবো বলছেন যে আন্নারা চলান একজন লোক আসলে এর সমাধানের জন্য ফাঁকা রসুল আল্লাহ চুপি সারে কথা বলো মোনাজাত মানে হচ্ছে চুপি কথা বল চিৎকার করে দোয়া করছে সম্মিলিত মোনাজাত আর নাম দিছে ওর নাম কি মোনাজাত মোনাজাত মানে কথা বলা মোনাজাত মানে না ওটা মোনাজাত था था वो था वो था वो था। नजुआ।, नजुआ जी दोनों पास चुपी सारे कथा जन मन माल्यू था सन्देह जा तो अबस्था खराब हो जाए किस्किल मरुभि विशाल मरुभूमि মারাই সর নিষেধ করেছেন ওখানে বলেছেন আল্লাহ বলছেন চুপি সাড়ে কথা বলা শার পক্ষ থেকে চলে জানো পিছিয়ে দেব অন্য জায়গায় কথা বল তো সাহাবিজি কে আমাদের রব কি আমাদের নিকটবর্তী যে তার সাথে আমরা চুপি কথা বলবো তাহলে চুপি সারে তাহলে আস্তে আস্তে দোয়া করা হচ্ছে মনাজাত আর নাম দিলেন মোনাজাত বাঙালি জাতির হুজুরেরা আর চিৎকার করে দোয়া করছেন হ্যাঁ মনাজাত আল্লাহ কি দূরে যদি দূরে হন তাহলে কি করতে হবে ফানোনা তাহলে তাকে মোনাদা করব নিদা আল্লাহ তখন চিৎকার করে ডাক্তার দূরে আল্লাহ শোনাইটা হবে আল্লাহর বলে আলাম যতক্ষণ পর্যন্ত ওহিন অপেক্ষায় নবী সালাম নীর হয়ে গেলেন তারপরে এই আয়াত নাজেল হলো কি ওয়া এ বাদে আননি রোজা রমজানের আলোচনা আছে ওর মাঝখানে তারপরেও রোজার কিছু মশাইল ওহিলাম বর্ণনা করা হয়েছে আর তার আগেও রোজা রমজান আর সিয়ামের আলোচনা হয়েছে একটা রহস্য উদঘাটন করা যেতে পারে হেকমা সেটা হচ্ছে যে রমজানের সাথে বা রোজা সে আয়াত করে শেসম বলছেন রাফে বেদন এরাফে আয়াত করে যে দু আমরা চুপিসারে আল্লাহর সাথে কথা বলবো বেদুনের নয় চিৎকার করে দেওয়া করবো তারপরে একটি বিষয় এবং আল্লাহ সবকিছুর ওপরে উর্ধে তার আরো সে আজিমে এই দুটোতে কোনো কি নেই হ্যাঁ বৈপরীত্য নেই মা বিরোধ নেই দ্বন্দ্ব নেই কেন নেই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 তাহলে আবার সাথে আল্লাহ কেন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 তো আপনার মগজে ঢুকেছে মুখে ফুটে বলেনি কিন্তু মগজ আপনার আল্লাহ কে তুলনা করে দিয়েছেন সৃষ্টির সাথে আর তারপরে তখন এই ভুল ধারণা ঢুকেছে হয় আল্লাহ সমস্ত এটা হচ্ছে বাতিল কেয়াস বাতিল যুক্তি বা বাতিল তোলনা এই রকম কেয়াস ইসলামে ইসলামে কেয়াস আছে অনেক কেয়াস আছে যেটা করন সন্না বিরোধী নাই যেটা করন সন্না বিরোধী নাই আর যেটা যুক্তি আর সেই যুক্তিতে মনে করা হয় সেটা হচ্ছে কয়াস করেছে নিজেকে আদম আলি সাল্লামের সাথে তুলনা করেছে আনা श्रेष्ठ क्या श्रेष्ठ शक्तिशाली आगुन जुक्ति पेश करुक्ति आल्लापी छा কি হুকুম আল্লাহর হুকুম অমান্য করার জন্য ছিল কি ছিল না আল্লাহ বলছে না করলাম ওটা তোমার দেখার বিষয় নাই তোমাকে চেষ্টা করতে বলছে এইটা ইস শানের এবাদত ছিল যদি চেষ্টা করেনি তো ফেরেজ তারা যেমন এবাদত গুজার সেও আল্লাহর আবেদী হয়ে ফেরিয়ে যেত বিতাড়িতুদ হইতো না শেতান রাজিম হইত না সে আল্লাহ অনগত দাসী থাকতো বান্দাই থাকত কিন্তু সেই ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে আর আল্লাহর আল্লাহরমের আসার আগেও আল্লাহর হুকুমটা হচ্ছে মানব জাতির জন্য দলিল দলিল এবং যুগে যুগে নবীর এসেছেন নবীর আদর্শ হচ্ছে দলিল তাই না যে কোন নবীর জামা নবীর আদর্শ হচ্ছে দলিল কারণ কোন নবী। নি, যুক্তি হচ্ছে আনা খাই হুকুম খালাক তো এইরকম কেয়াস হচ্ছে যেখানেই দেখবেন অনেকে মজাবের দোহাই দিয়ে কি করে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 হ্যাঁ উঁটের গোস্ত কে করতে চাইলো কিসের ওপর ছাগলের গোস্ত গরুর গোস্ত আর যা কিছু খাই না কেন হাল হাল কিছু খেলে উঁজু করা উজু করা লাগলো শয়তানের পায়াসা এইরকম বহু বহু ক্ষেত্র রয়েছে বহু ক্ষেত্র রয়েছে মাসলা মাসার ক্ষেত্রে এমনকি আকিদার ক্ষেত্রেও অনেকে গুমরা হয়েছে যেমন আকিদার ক্ষেত্রে এটা কেমন করে হয় আল্লাহাদের সাথে আবার আরো যুক্তিকে প্রধান এটা হচ্ছে আসে দলিলের সামনে বরান সন্ন্যার সামনে এখন একটা দলিল মহান আল্লাহর পক্ষ থেকে অথবা তার রসের পক্ষ থেকে যদি আসে রাস্তা ধরতে হবে যেখানে ইগলিশ গেছে সেখানে যেতে হবে তাই বলছেন যে এই যে প্রশ্ন আল্লাহ যখন সমস্ত সৃষ্টির উর্ধে ফাঁকা এফা কোন মা তো আবার সাথে কে করে মগজে ঢুকেছে কারণে কি আল্লাহকে নিয়েছি সৃষ্টির সাথে যে আমরা তো দুই জায়গায় হইতে পারি ওপরে আবার নিচু ওপরে আবার কাছে ও কি করে হইতে পারি দূরে ওবার কাছে আমাদের ক্ষেত্রে সৃষ্টি ক্ষেত্রে যখন হয় না তো আল্লাহর ক্ষেত্রে হয় না এটা হচ্ছে কেয়াস যেটা হচ্ছে আল্লাহর মত কোন কিছু নেই তারপরে আরো স্পষ্ট করছেন মহান আল্লাহর ক্ষেত্রে কাছে হওয়া এবং সুচ্ছে হওয়া কাছে হওয়া আর সবকিছুর ওপরে হওয়া আল্লাহর ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর কিবরিয়া বড়ত্বের কারণে আল্লাহ রবুল আলমিনের পরিবেশ কারণে আপনি কি বলবেন যে আল্লাহ আসমান জমিন আল্লাহকে ঘিরে আছেন আল্লাহ এগুলোকে ঘিরে আছে सहज भाषा बोलते अर्थ बुझा बुजन ना समस्त सृष्टि जगत सूर्य चंद्र जो नक्षत्र आल्ला घर आल्ला सबके घर आल्ला सबसे महित आल्ला सबको परी सूतर आजमत आल्लाहत्व आल्ला এর কারণে আল্লাহর ক্ষেত্রে দুটোই ঠিক আল্লাহ কাছে আল্লাহ সু সবকিছুর উর্ধে আব্দি আরো স্পষ্ট করে বোঝাচ্ছেন যেটা একটা হাদিসের কথা সাত আসমান আমাদের সামনে কত বিশাল আল্লাহর সৃষ্টি আল্লাহর হাতে কি বরং সরিষার দানাও তো কয়েক হাজারটা হইলে আমাদের মুষ্টি ভরে যাবে হ্যাঁ আর এইরকম যদি সারা দুনিয়ায় অসংখ্য আসমান জমিন থাকে সবগুলি আল্লাহর হাতে সব কিছু আল্লাহ করে নেবেন সুরেশ রয়েছে এটা শুধু বোঝানোর জন্য যে এই সমস্ত আসমান জমিনগুলি আল্লাহর হাতে কি সরিষার মত বোঝানোর জন্য কিন্তু এটা একবারে পুরোপুরি না কারণ ওইটি যদি জানেন তাহলে আমাদের হাতে কয়েক হাজার সরিষা আর হাতে এর বেশি ধরছে না আল্লাহর ক্ষেত্রে কি সেটা চলবে না আল্লাহ সমস্ত কিছু সমস্ত সৃষ্টি যতই সৃষ্টি হক না কেন সমস্ত কিছু আল্লাহর সামনে সমস্ত কিছু বলতে পারেন আল্লাহর সামনে সরিষার দানার মত ফিহাদ মাদম তাহলে আল্লাহর ক্ষেত্রে অসম্ভব কি করে হইতে পারে কি করে আল্লাহর জন্য এটা অসম্ভব কি করে হতে পারে আর সেই যে আল্লাহ তার আরসের ওপরেও আছেন ও একমিন খালকে এবং তিনি তার সৃষ্টির কাছেও আছেন থেকেও। बड़ मुश्किल क्षेत्र ওয়াহু ফি করিবহি তিনি নিকটবর্তী হওয়া ও সুচ্ছে এবং তিনি সু থাকা সত্ত্বেও নিকটবর্তী এবং এটি আল্লাহ রটি আল্লাহ বৈশিষ্ট্য যে আল্লাহ बैशिष्ट तरह अन्न लोकर मध्य गुणा ने व्यवहार कर मंदिर क्षेत्र कर लोकर एक भलो बैशिष्ट्य बैशि বৈশিষ্ট্য মানে ওর মধ্যে যখন আল্লাহ সৃষ্টির কাছে তখনও তিনি সুচ্ছে আল্লাহ আর সেও তার সাথে সাথে তার সৃষ্টির আছো এইরকম নয় কখন আবার ভাববেন না যে আল্লাহ যখন প্রথমে অথবা কাছে অনেকে দোয়া করতে গেলে এইরকম ধারণা করে যে আল্লাহকে কি আমি পাই না আপনিও যদি ওই রকম হতে পারেন আর সুর মুেনে আর সত্যি মত্তা কি পরেজগার পারেন তা আপনার কাছে বিশেষ অর্থে খাস অর্থ আল্লাহর কাছে মানে যে অর্থগুলি খাস অর্থ রয়েছে তৌফিকের দিক থেকে হেফাজতের দিক থেকে দুয়াশোনার দিক থেকে সাহায্য করার দিক থেকে ইত্যাদি ইত্যাদি যেসব বিষয়গুলি রয়েছে আর এমনি আল্লাহ তার জ্ঞানের দিক থেকে তার দিক থেকে তার ক্ষমতার দিক থেকে ইত্যাদি ইত্যাদি এইসব বিষয়ে আল্লাহ সমস্ত সৃষ্টির সাথেও রয়েছেন আর আল্লাহ তার আজিও রয়েছেন তারপরে আমাদের আলোচনার বিষয়বস্তু আসবে কোরআন কালাম লম্বা একটা আলোচনা হবে আর সেজন্য আলোচনা শেষ করছি ও সালামা মোহাম্মদ আল আলি ও সাহেব